চাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হলো সামাদ তিনি চিরস্থায়ী এবং কারো তৃতীয় হল লাম ইয়ালিদ পলাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালাম একুল্লাহ কুফান আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই ক্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর সো সো متعطف لا ينتهي لا ينتهي بالحصر ما اعصى السلام عليكم ورحمه الله تعالى وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله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 আপনাদের সামনে কথা বলার জন্য তিনি আমাকে জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সুর আতবার একশো এগারো নম্বর আয়াত এর একটা অংশ আমি তিলাওয়াত করে যাচ্ছি দীর্ঘদিন থেকে হয়তো যারা নিয়মিত আলোচনায় আসছেন শুনছেন তাদের হয়তো এতদিন এই আয়াতের এই অংশটা মুখস্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ অরবুলা আলমিন এই আয়াতে যে বক্তব্য দিতে চাচ্ছেন আলামিন বলতে চাচ্ছেন ও আমার বান্দারা যারা আমার সাথে সম্পর্ক গড়েছ এটা সহজ কথা নয় ছোট কথা নয় এটা অত্যন্ত উঁচু মাপের কথা আমাদের জন্য অত্যন্ত বড় পাওয়ার কথা এটা অরব্বুল আলমিন বলছেন আমার সাথে যাদের ইমানের সম্পর্ক এই ইমানের সম্পর্ক যাদের তাদেরকে যখন রব্বুল্লা আলমিন ডাক দেন তখন কিন্তু বুঝতে হবে এই ডাক যেমন তেমন ডাক নয় এ ডাক অত্যন্ত আন্তরিকতার ডাক অত্যন্ত ভালোবাসার ডাক এ ডাক দিয়ে তিনি যে কথাটা বলবেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাকে ভালোবেসেই তিনি সে কথাগুলো বলছেন সম্পর্কের বিষয় নিয়ে যদি ডাক দেওয়া হয় এটা আমাদের সমাজে আমরা বললেই বুঝবো সম্পর্কের রেশ ধরে যখন ডাক দেওয়া হয় তখন বোঝা যায় যে এটা মায়ার ডাক যেমন আপনি যখন আপনার সন্তানকে নাম ধরে ডাক দিবেন আবদুল্লাহ তখন সন্তান জী আসবে কিন্তু তার দিলের মধ্যে মনের মধ্যে একটা আশঙ্কা আতঙ্ক কাজ করবে না জানি কি অন্যায় করেছি বাবা ডাকছেন অথবা ভালো কিছুর জন্য ডাকতে পারেন যখন আপনি নাম ধরে ডাকবেন কিন্তু যখন আপনি ওই সন্তানের সাথে যা আপনার সম্পর্ক বাবার সম্পর্ক ওই সম্পর্ক ধরে যখন ডাক দিবেন বাবা তখন ওই বাবা কিন্তু ভাববে যে বাবা আমাকে কিছু একটা দিবেন আমার জন্য কোনো ভালো খবর আছে সেই জন্যই তিনি আমাকে ডাকছেন নিশ্চয়ই এটা আমাদের জন্য বুঝার জন্য বলা সহজ বিষয় আর বাবাও যখন সন্তানকে ওইভাবে বাবা বলে ডাক দিয়ে কাছে আনবেন তখন নিশ্চয় এমন কিছু বলবেন যেটা তার বাবা হিসাবে তার জন্য কর্তব্য তাকে বলা এবং সন্তানের জন্য এটা অত্যন্ত উপকারী এবং খুশি হয় সন্তানের ভবিষ্যৎ জন্য ভালো থাকে সবকিছু এমন কিছু টাইপের কথাই আমরা তাকে বলবো ঠিক এই ক্ষেত্রে ও রব্বল আরামিন যখন বান্ধাকে ইয়া আমানু বলে ডাক দেন। ইয়া নাস নয় ও আমরা যেখানে কাফের মুশ্রিক মুসলমান সব চলে আসে যখন এটা দেন তখন ভিন্ন অর্থ আসে ভিন্ন ভাব তৈরি হয় খেয়াল করে আমি তোমাদেরকে ভালোবেসেই এই সম্পর্ক ধরে ডাক দিয়েছি তোমাদের জন্য যেটা মঙ্গলজনক তোমাদের দুনিয়া এবং আখেরাতের জন্য যেটা সফলতা সেই সফলতার বিষয়গুলো বলার জন্যই তোমাদেরকে ডাকছি শোনো তখন আমাদেরও উচিত সেই ডাকে ওইভাবেই সাড়া দেওয়া সেই ডাক দিয়ে তিনি যে কথাগুলো বলেছেন সে কথাগুলোকে ওইভাবেই গ্রহণ করা প্রিয় বন্ধুগণ এই আয়াতে আলমিন আমাদেরকে যে প্রস্তাব করেছেন যে আমাদের যান এবং মালকে তার মনমতো ব্যবহার করার বিষয়টা এই ক্ষেত্রে আমরা কখনো কখনো ভালো কাজ তো করবো কখনো কখনো অনেক ভুলও আমরা করে ফেলি সেই ভুলগুলো নিয়ে আমাদের আলোচনা হচ্ছে মোটামুটি ভুলগুলো সমস্ত ভুল নিয়ে আমরা আগেই অক্ষমতা প্রকাশ করেছি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি সচেতন করছি সজাগ করছি সতর্ক করছি চেষ্টা করে যাচ্ছি বাকি কতটুকু করতে পারছি আল্লাহ তাহার আলুম আল্লাহ যেন আমাদের এই প্রয়াস কবুল করেন ইনশাল যতদিন আমরা থাকবো আপনাদেরকে দিন এই বিষয়ে কাঁটা হয়ে দাঁড়াতে পারে জান্নাতের পথ যেটা মসৃণ ছিল সেই পথকে কে বাধাগ্রস্ত করতে পারে এমন অনেক বিষয় আছে এমন অনেক বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনাও করেছি গত পর্বে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে বিশেষত ব্যবসায়ী ভাইদের জন্যে এ বিষয় অত্যন্ত সতর্ক থাকা দরকার আমাদের যেহেতু এটা অত্যন্ত কঠিন বিষয় অরবুল্লাহ আলামিন বলছেন যারা মাপে কম দেয় তাদের সম্পর্কে আলমিন বলছেন যারা খাদ্যে ভেজাল করে রসুলি করিম সাল আল্লাম বলছেন যারা খাদ্যে ভেজাল করে তাদের সম্পর্কে যারা দোষ গোপন করে তাদের সম্পর্কে অথচ এই সমস্ত গুণগুলোই কিন্তু আমাদের মধ্যে আছে পূর্বেকার অনেক উম্মত এই একই অপরাধে ধ্বংস হয়ে গিয়েছে অথচ আমরা তার চেয়ে আরো মারাত্মকভাবে ওই অপরাধগুলোই করছি তারা মাপে কম দিত কিন্তু খাদ্যের মধ্যে কোনো রকমের এমন কিছু মিক্স করতো না যেগুলোর কারণে মানুষের জীবন প্রাণহানি হতে পারে এমন কিছু মিক্স করতো না ফরমালিন তো আর ছিল না তখন তারা কিন্তু ফরমালিন মিক্স করেনি তারা কিন্তু বিষ মিক্স করেনি তারা কালার করার নামে তার সাথে বিষ মিক্স করে দেয়নি এমন কাজ কিন্তু তারা করেনি তারা যেটা করত সেটা হচ্ছে মাপে কম দিত নিজে যখন নিত পুরাটা বুঝে নিত আনের বক্তব্য এমনই বুঝা যায় হ্যাঁ কোনো দোষ থাকলে সেটা গোপন করতো নিজের থেকে কোনো দোষ এখানে মিশিয়ে দিত না নিজের থেকে কোনো বিষ মিশিয়ে না এই কাজটা তারা করতো না অথচ আমরা কিন্তু তার চেয়েও আরো অনেক অনেক বেশি মারাত্মক মধ্যে যুক্ত আছি অপরাধ করে যাচ্ছি আল্লাহ সুহান তাহলে বড় মেহরবানি এত কিছু সত্ত্বেও তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন ধ্বংস করে দিচ্ছেন না সমূলে ধ্বংস করে দিচ্ছেন না একদম পুরা জনবতকে উল্টিয়ে দিচ্ছেন না পাথর বৃষ্টি নিক্ষেপ করছেন না আগুনের বৃষ্টি নিক্ষেপ করছেন না সেটা তার দিকে তাকিয়ে তিনি তা করছেন না সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি নিজেদেরকে সুধরানোর কারণ এই শাস্তির যে আরো মারাত্মক শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে সেই শাস্তি হচ্ছে জাহান্নামের শাস্তি বঞ্চিতের শাস্তি সেই শাস্তি বঞ্চিতের শাস্তি হচ্ছে আমরা জান্নাত পেতাম সেই জান্নাত থেকে বঞ্চিত হচ্ছে এটাও কম শাস্তি নয় আমরা যেটা প্রাপ্য ছিলাম যেটা আমাদের জন্য রবুল আল নির্ধারণ করে রেখেছেন যেটা তিনি বলেছেন সেই বিষয় থেকে যখন আমরা বঞ্চিত হব সেটাও কি কম শাস্তি সেটাও কম শাস্তি নয় সাথে সাথে আরও যেই শাস্তি অপেক্ষা করছে সেটা হচ্ছে জাহান্নামের শাস্তি প্রিয় বন্ধুগণ আল্লাহ সুবাহাল আমাদেরকে এমন অপরাধগুলো থেকে হেফাজত করে না আমিন আমরা নাম আপে কম দিব আমরা না কাউকে ঠকাবো আমরা না খাদ্যের সাথে বেজাল মিক্স করব, খাদদের সাথে বিষ মিক্স করব আমরা না গোপন করব কোনো দোষকে সবকিছু গ্রাহকের সামনে প্রকাশ করে দান দিবিন প্রিয় বন্ধুগণ এই ব্যবসার ক্ষেত্রে আমরা অনেক রকমের নানা রকমের নোংরামিতে জড়িয়ে আছি নানা রকমের নোংরামিতে অনেকে এটা মনে করি যে টাকা রিটার্ন দেওয়া যাবে না এটা অলক্ষণে এরকম মনে করা হয় দেখিয়েছেন শিখিয়েছেন সেরকম ভাবে যেন হয় আল্লাহ তা আমাদেরকে সে তৌফিক দান করেন প্রিয়নী মোহাম্মদ রসুল্লাহ আলী ওসালাম থেকে সাদ হজরত তিনি বর্ণনা করেন তিনি বলেন কি বলতে শুনেছি সতর্ক করল না যে আমার এই জিনিসটা দোষী এই জায়গায় কাপড়ের একটু ফুটা আছে এই জায়গায় একটু দাগ আছে হ্যাঁ এটা গোপন করল না বরং আমাদের সমাজে আমরা কি দেখি ওই সেলসম্যানেরই তো প্রধান মালিকের কাছে তার গুরুত্ব তার সম্মান তার মর্যাদা বেশি তার স্যালারি বেশি যেই সেলসম্যান দোষ গোপন করে কাস্টমারকে তার দোষী মালটাকে গোছায়া দিতে পারে এটা আমরা দেখেছি সমাজে কারণ সে তার দোষী মালটাকে দোকান থেকে সরাতে পারছে পুরান মাল যত তাড়াতাড়ি দ্রুত দোকান থেকে সরিয়ে দেওয়া যায় ওই সেলসম্যানের মূল্যায়ন বেশি অথচ রসুল বলছেন আইবান যে ব্যক্তি দোষী জিনিস বিক্রি করলো কিন্তু কাস্টমারকে সতর্ক করলো না কাস্টমার দেখিয়ে দাও দেখার পর যদি সে ন্যায় নিবে না নিবে যদি এমনটি করে কোনো মানুষ হাজার বলছেন অথবা রসুল বলেছেন ভিন্ন রেওয়াজ তারা তার উপর অনবরত ল করতে থাকে তার জন্য লানত পায়াও কি আমার ওই ব্যবসায় করেন আল্লাহ রসুলের দেখানো পথ ছাড়া ভিন্ন পথে গিয়ে আমি ব্যবসায় উন্নত করে ফেলবো অনেক কামাই করে ফেলবো সমৃদ্ধ করব আমার ব্যবসাকে এটা অসম্ভব বাহ্যিক ভাবে আমি যেটা দেখছি সেটা হচ্ছে বেলুন বেলুন ভিতরে শুধুই বাতাস একটু ফুটা হলেই কিন্তু সব শেষ আমার যখন হুকুম আসবে আল্লাহর পক্ষ থেকে যে চলে আস আমার কাছে এগুলো আমার কোন। কোনো কিছুই কাজে আসবে না বরং কাজে আসবে আমাকে জাহান নামে নেওয়ার জন্য কাজে আসবে কিন্তু সেই রাস্তা তো আমার না আমরা তো জান্নাত মুখী পথি জান্নাতের ওই পথের যেই মুবারক কাফেলা আছে সেই কাফেলায় সামেল হতে চাই সেই মিছিল সামেল হতে চাই আর তার জন্যে সেই যোগ্যতা সেই বেনার। আমাকে হাতে নিতে হবে সেই মিছিল হওয়ার জন্যে সেই পোশাক আমাকে পড়তে হবে সেই কাফেলার কাপড়ক লোকদের যে আখলা চরিত্র ছিল সেই চরিত্রে নিজের চরিত্র গঠন করতে হবে তবেই সম্ভব সেই মিছিলে হওয়া। মিছিল আমাদেরকে সেই মিছিলে সামিল হওয়ার মতো কাজ করার তৌফিক দান করেন আমিন বন্ধুগণ ছোট্ট একটা বিরতিতে যাবো এই বিষয়ে আরো হাদিস আসছে আরো কথা বলবো ইনশাআল্লাহ আহমতুল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 দেন এবং জাহার নাম হ একটি মাত্র পথ তাও আল্লাহ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাবুতী দেখুন আজ রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বাংলায় আসসালাম আলাইকুমুল্লাহ বরাক বন্ধুগণ বেচা সংক্রান্ত কিছু আলোচনা করছিলাম যে আমার বেচা কিনা আমার লেনদেন আমার কাজ কারবার সেটা যদি আন শুননা মোতাবিক না হয় তাহলে আমার মাল যে আল্লাহর হুকুম মতো পরিচালনা করা খরচ করা করা আয় যে বিষয়টা রব আলমিনের পক্ষ থেকে যে বিষয়টার আমাদের উপর এসেছিল সেটার উপর যদি আমল না হয় তাহলে কিন্তু রব্বুল্লা আলমিন আমাকে সময় মতো আমার জান্ না আমাকে বুঝিয়ে দিবেন না যেটা আমাদের সকলের প্রত্যাশা মনের তামান্না एक जो मुसलमान इमान कबूल करार पर थारेटाई तमामा अल्लाह एम क्ज करार तौफिक दें जो क्या गलोर सन्तुष्टिर मध्य पड़े अपनी राजी आपनर हबीब खुशी हन शयतान जान खुशी ना मक्साद की मक्सद हम चूड़ान ठिकाना जान भलो है चूड़ान ठिकाना जो जहान्न ना चूड़ान ठिकाना जन जान्न है कारण आखरत विश्वास जख कर आखरतर जान्न जानान नाम के अवश्य विश्वास करा तो ममिनी ना আমাদের লক্ষ্য একটাই কিন্তু সেই লক্ষ্যে সেই মঞ্জিল মক্সাদে চূড়ান্ত উদ্দেশ্য চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার জন্য কিছু আমল তো আমাকে করতে হবে কিছু কাজ আমাকে করতে হবে সেই কাজগুলো কিছু আছে করণীয় কিছু আছে বর্জনীয় করণীয় গুলোর চেয়ে বর্জনীয় গুলো এগুলো বেশি করবো ইনশা আল্লাহ সেই বর্জনীয় জিনিসগুলোর মধ্যে গত কয়েক পর্ব থেকেই এই বিষয়ে আলোচনা চলছে বেচা কেনার মধ্যে ঝামেলা আমরা করে যাচ্ছি অথচ আদালত রসুল করিম সালি ও কত কঠিন কথা বলেছেন প্রিয় নবী রহমতের নবী দয়ার নবী তিনি কাউকে তার উম থেকে দূরে সরিয়ে দিতে কখনোই তো চান না কখনোই চান না তিনি তো চেয়েছেন সমস্ত মানুষ হয়ে যাক। তিনি তো চেয়েছেন সমস্ত মানুষ দিনদার মুি পরেজগার হয়ে যাক মানুষকে দিন থেকে সরিয়ে দেওয়া মানুষকে জাহান নাম করা এটা তো নবীর কাজ না এটা তো শয়তানের কাজ শয়তান এই কামনা করে যে প্রত্যেকটা মানুষ জাহান্নামে হোক করিম সালাম সে জান্নাতি অসম্ভব রসুলের দলের অন্তর্ভুক্ত হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না অসম্ভব এটা প্রিয় বন্ধুগণ হজরত আবু হরে তালুর এমন একটি হাদিস আমরা আপনাদের সামনে পেশ করছি কিছু খাদ্যের স্টক যেখানে বিক্রি হয় এর পাশ দিয়ে রসুল যাচ্ছিলেন হজরত রসুল করিম সাল আলী আসাল্লাম হঠাৎ ভেতরে হাত ঢুকিয়ে দিলেন তিনি যখন বের করলেন হাতটা ভিজা মানে ভেতরের যে গমগুলো সেগুলো ভিজা রসুলের হাতও ভিজে গেছে উপর দিয়ে সেটা বোঝা যাচ্ছে না হজরত রসুল করিম সলাল আলী আসাল্লাম করলেন ফকাল মা রসুল জিজ্ঞেস করলেন এটা কি এমন কেন ওপরে শুকনো ভিতরে ভেজা দুই রকম কেন তখন ওই ব্যক্তি উত্তর দিচ্ছে আসুস্যামা ইয়ার রসুল আল্লাহ বৃষ্টি হয়েছিল তো রসুল ইয়ার আল্লাহ বৃষ্টি হয়েছিল তো কিছু গম ভিজে গেছে ওই কিছু বীজ ভিজে গেছে ইয়ার আল্লাহ কি করবো ভিজে গেছে আমার কিচ্ছু করার নাই আমি করে নাই এমনটাই একটু দৃষ্টি দৃষ্টিভঙ্গি আমাদের একটু চিন্তা করার বিষয় যে সাহাবা রসুলের কাছে ওজোর পেশ ইচ্ছে করে করি না এটা ভিজে গেছে। এখন কি করব। অথচ আমরা খাদ্যে ভেজাল করছি নিজের ইচ্ছে মতো এমন না যে কোনো কুদরতির কারণে নষ্ট হয়ে গেছে এখন সেটা গোপন করার চেষ্টা করছি আমি সেখানে বিষ মেশাচ্ছি আমি ফরমালিন মিশাচ্ছি ওই খাদ্য যাতে নষ্ট না হয় এই জন্যে তো খাদ্য নষ্ট না হলে এটা তো কোথাও নষ্ট হবে না প্যাটিগিও নষ্ট হবে না মানে হজম হবে না বদ হবে তার স্বাস্থ্য নষ্ট হবে বরং তার যে সাইড এফেক্ট যেটা সেটা তো ডাক্তাররা বলছেন সেটা ক্যান্সার পর্যন্ত পৌঁছে দিতে পারে মানুষকে ক্যান্সার রোগী বানাই দিতে পারে যেটা মানুষকে মৃত্যু পর্যন্ত পৌঁছাই দিতে পারে আমি তো হত্যাকারী হয়ে যাচ্ছি অথচ ওই সাহাবীর এই সামান্য আমাদের চোখে আমাদের দৃষ্টিতে এই সামান্য অপরাধের কারণে হজরত রসুল করিম সাল্লা আলিয়াসাল্লাম বলছেন তাকে এই কথা বলার পর যে কথাটা বললেন সেটা হচ্ছে তুমি কিন্তু এখানে মানুষকে ধোকা দিচ্ছ তুমি উপরে রাখছ শুকনাটা ভিতরে রাখছো ভিজাটা ভিজাটা খেলে কি কেউ মারা যাবে মারা যাবে না ভিজাটা নিলে তার কি খুব বেশি লস হবে এমন না কিন্তু পচে যায় নাই কিন্তু সেটা ঘরে নিয়ে একটু শুকাতে দিলে কিন্তু আবার ঠিক হয়ে যাবে কিন্তু তারপরেও আমাদের দৃষ্টিতে আমরা এত বড় মারাত্মক এগুলো আমাদের দৃষ্টিতে খুব বড় অপরাধ কিন্তু মনে হচ্ছে না কিন্তু রসুলের সান্নিধ্যে থেকে ওই সাহাবেকরাম যে জান্নাতি মানুষ হয়েছিলেন তাদের জন্য এই বিষয়টা অনেক বড় অপরাধী সেই জন্যই রসুল করিম সাল আলিয়াসাল্লাম তাকে বলছেন যেহেতু তুমি ধোকা দিয়েছ মানুষকে ক্রেতাকে দিচ্ছ শুনে রাখো যারা মানুষকে ধোকা দেয় মানুষকে ধোকা দিয়ে নিজের চালিয়ে দেয়ের মিনা সে কিন্তু আমার দলের অন্তর্ভুক্ত নয় আমাদের সাথে তার কোনো সম্পর্ক নাই এটা কার কথা হজরত রসুল করিম সাল আলী কথা খাদদের বিষয় আমাদের মধ্যে व्यवसायी मध्य विशेषकर खाद्य व्यवसायी जरा तरह जन विषय बसि जरूरी कारण ये खाद्य संक्रांत विषय यहाँ बसि कठिन भावे प्रकाश करेराम अनेट करी स्टक करी दाम बाढ़ हुरघुर दाम बेड़े जाए बजारे नाई नाई नाई कौन अथच समस्त गुदाम जतरा आशेष रमजान मसे चीन दाम बाढ़ान ज पथ अवलम्बन कर ডালের দাম বাড়ানোর জন্য এই পন্থা অবলম্বন করা হয় পেঁয়াজের দাম বাড়ানোর জন্য লিয়াজু থাকে তারা আপোষের মধ্যে এই লিয়াজু করে এই কাজগুলো করেন প্রিয় বন্ধুগণ আল্লা রসুল সাল আলী ও লানতের দোয়া করছেন যারা এই সমস্ত স্টকের ব্যবসা করে স্টক করে যারা মানুষকে ক্ষতিগ্রস্ত করে স্টকের ব্যবসা নয় স্টক করে যারা মানুষকে ক্ষতিগ্রস্ত করে স্টক করা যেতে পারে সামান্য সময়ের জন্যে যাতে করে মানুষের কষ্ট না হয় দাম বাড়ানোর জন্য নয় আমি স্টক করেছি আমার কাছে টাকা আসছে মালটা পাওয়া গেছে সব সময় পাওয়া যায় না কিনে রাখলাম দাম বাড়ানোর জন্য নয় ন্যায্য মূল্যেই আমি বিক্রি করব বাজার মূল্যেই আমি বিক্রি করব সময় মতো বিক্রি করব। এখন কিনে রাখলাম সবসময় মালটা পাওয়া যায় না এমন হতে পারে এইরকম স্টক করা যেতে পারে কিন্তু যে স্টক করলে মানুষের ক্ষতি হবে বিশেষ করে খাদ্যের আশ্চর্যের সাথে আমরা লক্ষ্য করেছি অনেক শিশু খাদ্যের ব্যাপারেও আমরা এরকম রেজাল পেয়েছি শুনেছি যে স্টোক করা হয়েছে কত পাশান মানুষ কত নির্দয় মানুষ কত জালেন মানুষ আশ্চর্যের কথা মানুষের খাদ্য নিয়ে ব্যবসা করছি এটাই তো একটা আমার জন্যে অসহনীয় গঞ্চনা হওয়া দরকার যে কখন কোন সমস্যা হয়ে যায় মানুষ খাদ্য খেয়ে মানুষ কষ্ট পাবে ক্ষতিগ্রস্ত হবে অসুস্থ হবে এটা আল্লাহ সুবাহ তারা বরদাস্ত করবেন না আমরা করব না ইনশা আল্লাহ স্টক নয় বিশেষ করে খাদ্যের ব্যাপারে এমন কোন স্টক করব না যে স্টকে আমার উদ্দেশ্য থাকবে আমি দাম বিক্রি করব। যে স্টকে আমার উদ্দেশ্য থাকবে মানুষের মধ্যে ক্রাইসিস সৃষ্টি হবে হাহাকার লাগবে তখন দাম বেড়ে যাবে মানুষ বাধ্য হয়ে বেশি দামে বেশি মূল্যে আমার কাছ থেকে কিনতে হবে এমনটি যেন না হয় আল্লাহ আমাদেরকে এই জাতীয় সমস্ত অপরাধ থেকে হেফাজত করেন আমরা যে কোনো বিষয় যখন বিক্রি করব তার মধ্যে যদি কোনো দোষ থাকে আমরা সেটা প্রকাশ করে দেবো ইনশা আল্লাহ তার মধ্যে যদি কোনো রকমের সমস্যা থাকে আমরা সেটা প্রকাশ করে দিব রসুল বলেছেন গোপন করার কোনো কারণ নাই ভেজাল তো মিক্স করবই না কোনোভাবেই ভাবেই না বরং কোন কারণে জান্নাত যেটা একদম নির্ভেজাল জায়গা ওই নির্ভেজাল জায়গায় কিন্তু আমাকে আল্লাহ তারা আশ্রয় দেবেন না স্বাভাবিক কথা নির্ভেজাল জায়গায় ভেজাল জিনিসকে কে ঢুকাতে চাবে কে ঢুকাতে যাবে। আপনি যাবেন আপনার সন্তান নির্ভেজাল তাকে ভেজাল জিনিস খাওয়াতে আপনি ইচ্ছে করে চাবেন চাবেন না অনেক জায়গার কথা আমরা শুনেছি ফল চাষ হচ্ছে চাষিদেরকে যদি খেতে বলা হয় খায় না আমরা এটা খাই না আমাদের জন্য আলাদা রাখা আছে এই আম গাছগুলো আমাদের এই আম গাছের আম আমরা খাই এই লেচু গাছগুলো আমাদের এগুলো আমরা খাই এগুলো আমরা বিক্রি করি না বিক্রির গাছ আলাদা মানিটা কি তারা নিজেরা জানে এমন কিছু তারা সেখানে দিয়েছে পোকা মাকড়ের জন্যে যেটাই হোক যে কারণেই হোক অথবা সংরক্ষণের জন্য। এমন কিছু দিয়েছে যেগুলা বিষ মারাত্মক আশ্চর্য নিজে ফল খায় না অন্যকে খাওয়ায় নিজের সেফটির জন্য সে অন্যের জীবন নিয়ে নিচ্ছে নিজের জীবনের জন্য অন্যের জীবন নিয়ে নিচ্ছে কয়দিনের জন্যে কতদিন বাসবা। একদিন না একদিন তোমাকে তো যেতেই হবে আর যখন যাবা जहां भेजे तौफिक दान कर सकल आज के आलोचनाराजाल बिरोधी अवस्था थारे बेजाल मुक्त जीवन करेजाल मुक्त व्यवसा कर दीची रसुल करीम सोल्लामेर সামনে দাঁড়াতে পারবো না হয় রসুল কিন্তু বলে দিয়েছেন। তারা কিন্তু আমাদের দলভুক্ত নয় রসুলের দলভুক্ত না হয়ে জান্নাতে যাওয়া যাবে না আর আমাদের সকলের রাস্তা তো একটাই সকলের লক্ষ্য তো একটাই সেই মঞ্জালে মাকসাদ জান্নাতে পৌঁছা আল্লাহ তাল আমাদেরকে আমাদের মঞ্জিল মাকসাদে পৌঁছার জন্য যেভাবে যে আমলগুলো যে প্রক্রিয়ায় করলে সম্ভব সমস্ত আমলগুলো সেই প্রক্রিয়ায় করার তৌফিক দান করেন আমিন আমাদের সাথে থাকবেন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 शून्योड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसिडी डटी मानव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 সাল্লামকে সমস্ত বিশ্বের জন্যে রহমত বানিয়ে পাঠালেন শান্তির দুধ কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বাংলায়